আয়সার রাজ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে বলেছেন আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি একজন ফেরেস্তা তোমাকে রেশমি চাদরে জড়িয়ে আমার কাছে নিয়ে এসে বলল এ হচ্ছে আপনার স্ত্রী এরপর আমি তোমার মুখমণ্ডল থেকে চাদর খুলে ফেলে তোমাকে দেখতে পেলাম তখন আমি বললাম যদি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবায়িত হবে